উপলক্ষে উইন্ডস এর বিশেষ লেকচার সিরিজ রমাদান প্রায় শেষ দিকে।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 রমাদানের এই শেষ দিনগুলোতে আপনার সর্বোচ্চটা হেরে দিন বিশ্রাম নেয়ার সময় নেই আমাদের হাতে মনে রাখবেন একজন আমরা তখনই বিশ্রাম লাভের সুযোগ পাব যখন আমাদের দুই পা জাননাতে প্রবেশ করবে তখনই আমাদের বিশ্রাম হতে পারে রমাদানের শুরুতে আপনার মাঝে কিছুটা ঘাটতি ছিল সেটা এখন ভুলে যান আপনি রমাদান কিভাবে শেষ করছেন সেটার উপরেই সব কিছু নির্ভর করছে তাই আসুন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 জুরাইজ আসুদ্দি এবং ইবেন কাসিরের মতে এখানে মক্কার এক পাগল মহিলার কথা বলা হচ্ছে কারো কারো মতে তার নাম রায়তা বিন তে আমের ইবেন কাপ কার আয়াতে কেবল প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গের কথা বলা হচ্ছে কাহিনীটা হলো মক্কার সেই মহিলা অনেক সুন্দর সুন্দর কম্বল কাপড় টুপি তৈরি করত কিন্তু বানানো শেষ করে সে দুই দিক থেকে সুতা ধরে টান দিয়ে সুন্দর জিনিসটাকে নষ্ট করে ফেলত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 কিন্তু যিনি এই রমাদানের মালিক যিনি সৃষ্টি করেছেন তার কোনো যার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তার আলু থালু বেশভূষা সে অপরিচ্ছন্ন এবং নোংরা আমরা সাধারণত এমন কারো কাছে ভেসতেও চাই না কল্পনা করুন সেই লোকটি একদিন ভালোমতো নিজেকে পরিষ্কার করে গোসল করল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 যদি আপনি আমাকে কেমত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব আয়াত ইসরাষ্টি শয়তান বলছে আমি তাদেরকে নিজের নিয়ে আসব এবং তাদের পথভ্রষ্ট করব এখানে যে শব্দটি এসেছে তা হল আহতানি একটা কুকুরকে যেভাবে করে টেনে নিয়ে যাওয়া হয় শয়তান সেভাবে করে আমাদেরকে জাহান্নমীর দিকে ঠেলে নিয়ে যেতে চায় আহতানি শব্দের এটাই বাস্তব রূপ আল্লাহ বলছেন আর অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মুমিনদের একটা দলবাদে সকলেই তার পথ অনুসরণ করল সাবা আয়াত বিশ শয়তান তার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছে সবার উপরে কিন্তু একটি দল ছাড়া যারা হলো মিন কাজেই আপনিও সেই দলের অন্তর্ভুক্ত হবার চেষ্টা করুন যারা মিন আজ থেকে পরিকল্পনা শুরু করুন ঈদের পর কি করবেন না হলে শয়তান আপনাকে ধোকায় ফেলবে রমাদানের পর প্রতিদিন কিছু কোরআনের আয়াত পড়ুন আজই দৃঢ় নিয়ত করুন যে করেই হোক রোজ এতটুকু কোরআন পরব কখনই ছাড়ব না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 तार आंतरिकता सन्देहर को अवकाश थे ना तारो ऐसे दुआ करबुल्ला हे अल्लाह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 कल्पनार बिरे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 একটা পবিত্র অন্তর নিয়ে একে বিদায় জানান আমরা ইবাদতের ক্ষেত্রে রাখার আলোচনা করেছি কিন্তু একই সাথে অন্য আমাদের পবিত্র রাখতে হবে। আবু রায় রাজিয়াল আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল্লাহ আলহ্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলসমূহ আল্লাহ তায়ালার কাছে পেশ করা হয় যারা আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করে না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 আমাদের উম্মার মাঝে পবিত্র হৃদয়ের বড়ই অভাব আজ সেই উম্মাত কোথায় যারা সালাপদের মতো প্রতি রাতে তার সব ভাইবন্দের বোনদের ক্ষমা করে দিয়ে সকলের প্রতি ক্ষোভ কৃণা মুছে ফেলে একটা পবিত্র অন্তর নিয়ে ঘুমোতে যান কে ঠিক বা কে ভুল করল সেটা কোনো বিষয় নয় জরুরি হল নিজের অন্তরকে পরিষ্কার রাখা কারো প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব না রাখা জি مِن بَعْدِهِمْ يَقُولُونَ বন اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ সব بِالْإِيمَانِ রিল্লী মর উ তাদের পর যারা এসেছে তারা বললো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 এরপর থেকে আমি আর কখনো মুসলিমদের ব্যাপারে কোন কথা বলিনি কিছু লোক আছে যারা মুসলিমদের সাথে তাচ্ছিল্যের হাসি আর অপবাদ উপহার দেয় আর তাদের মিষ্টি হাসিটা গচ্ছিত রাখে তাও হেদের শত্রুদের জন্য ইন্টারফেথ গোল টেবিল বৈঠকে দেখবেন কাফির বন্ধুদের সাথে হাস্যজ্জ্বল কারো মাঝে শির্ক থাকলে তারা সেটাকে বড় কোনো সমস্যায় মনে করে না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 তাদের জন্য কথা বলেন তাহলে আপনারা আর রক্ষা নেই আল্লাহ শত্রুদের জন্য কোমল দরদি হওয়া এবং ইলাহা বিশ্বাসীদের জন্য করা এটা মুমিনদের বৈশিষ্টের বিপরীত যা আল্লাহ তালাহ সুরা মাইদাই মোমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন তারা মুসলমানদের প্রতি সদয় এবং কাফেরদের প্রতি কঠোর সুফিয়া নিবেন হুসাইন বলেন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 তারা সাহাবিদের দিকে তীর ছুঁড়েছিল কিন্তু নবীজি সাকিফ গোত্রের জন্য বদ করলেন না বরং তাদের হৃদায়তের জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ তাদের পথ দেখাও তারা যেন আমার কাছে আসে দাউস নামে আরেকটা গোত্র ছিল যারা আল্লাহ রাসুলের প্রতি শত্রুতা পোষণ করত সেই গোত্রের একজন বিশিষ্ট ব্যক্তি আত্মুফাইল ইবেন আমার আদ ইসলাম গ্রহণ করলেন এবং এই সংবাদ পৌঁছানোর জন্য দাউসদের কাছে ফিরে গেলেন তাদের ইসলামের দিকে আহ্বান করলেন কিন্তু তারা কেউই তেমন সাড়া দিল না শুধু অল্প কিছু আত্মীয় ইসলাম গ্রহণ করলেন তাদের মাঝে একজন ছিলেন আমাদের প্রিয় সাহাবি আবু হুরাইরা আনহু তুফায়েল মনোকষ্ট নিয়ে নবীজির কাছে ফিরে গেলেন বললেন তাদের গোত্র তার সাথে কেমন আচরণ করেছে নবীজি দাউস গোত্রের জন্য দোয়া করার জন্য হাত তুললেন সেটা দেখে আবু হুরাইরা বললেন দাওসদের দিন বুঝি আজ শেষ তিনি ভাবছিলেন আল্লা রসুল দাউসদেরকে বদ করবেন আর দাউস গোত্র ধ্বংস হয়ে যাবে কিন্তু তাকে অবাক করে দিয়ে মানবতার জন্য হেদায়ত করুন এবং তাদেরকে আবার নিকট প্রেরণ করুন আল্লাহ নবীজি সম্পর্কে বলেছেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপেই প্রেরণ করেছি আম্বিয়া এই দুটো কাহিনী আমরা কেন বললাম কারণ আমরা দেখছি আল্লাহ ঘোর সাথে যে অনুগ্রহ দয়া আর হিকমা দেখিয়েছিলেন সেটা আজকে খোদ মুসলিমরা আরেক মুসলিমদের সাথে দেখাতে চায় না তুচ্ছ মত কারণে আমরা তাইফের ঘটনা জানি তাইফবাসীরা নবীজি কে রক্তাক্ত করেছিল তার উপর পাথর ছুড়ে মেরেছিল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 সেই মুহূর্তে আল্লাহ রাসুলের কাছে এলেন ফেরেস্তার জিব্রাহ আলাইসাল্লাম বললেন তিনি আল্লাহ রাসুলের সাথে আছেন এমনকি পাহাড়ের ফেরেস্তারাও তার সাথে আছেন আল্লাহ রাসুল যদি চান তারা তাইফের পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন তাইফের লোকদের দুই পাহাড়ের মাঝে পিষে দেবেন যদি আল্লাহ রাসুল এভাবে প্রতিশোধ নিতে চাইতেন তা বিশ্ববাসীর জন্য উচিত শিক্ষা হয়ে যেত আল্লাহর রাসুলের সাথে কেউ কখনো লাগতে এসো না কিন্তু আল্লাহর রাসুল কি করেছিলেন তিনি তাইফবাসীদের ছেড়ে দিয়েছিলেন বলেছিলেন হয়তো তাদের মধ্য থেকে আল্লাহ এমন প্রজন্মের জন্ম দেবেন যারা আল্লাহর ইবাদত করবে কি তীক্ষ্ণ দূরদৃষ্টি আসলেই তাই হয়েছিল যে লোকগুলো আল্লাহ তালার নিকৃষ্ট শত্রু ছিল যারা মুহাম্মদ সাল্লাই্লামের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল তাদের উত্তর ইসলামের নেতৃত্ব দিয়েছিল এবং তারা ছিল ইসলামের হিরো যে লোককে আল্লাহ রসুলসালস্লাম এই উম্মার ফির বলে অভিহিত করেছেন তার উত্তরাধিকার থেকেই জন্ম নিয়েছেন ইক্রেমা ইবেন আবু জাহেদ এই ইক্রেমা রাজিয়াল্লা আনহু আবর রাজিয়াল আনহুর খিলাফতের সময় মুরতাদের বিরুদ্ধে জিহাদ করেছেন ইয়ার মুখের যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছেন ওয়ালিদ ইবিন মগিরার কথা কি জানেন আল্লাহ সুবাহাকে ভীতি প্রদর্শন করে বলেন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 এত কিছুর পরও তার আকাঙ্ক্ষা ছিল যে আমি তাকে আরো দেই না নিশ্চয়ই নিদারুণ যন্ত্রণা সম্মুখীন করব। সুরা আল মুদাসির আয়াত ১১ থেকে সতেরো ক্রাইশরা যখন আল্লাহ রাসুলের নামে যেমন পারছিল মিথ্যা বলে বেড়াচ্ছিল তখন এই ওয়ালি দেবেন মগিরাই লোকদেরকে জড়ো করে রসুল্ল নামে কোন কথাটা ছড়ালে মানুষের কাছে তাকে অগ্রহণযোগ্য করে তোলা যায় তা ঠিক করে অথচ কোরআনে অভিশাপ দেয়া হয়েছে তার ছেলে উতবা আর মতঈব মক্কা বিজয়ের দিন মুসলিম হয়ে গেলেন আর তারাই হুনায়নের যুদ্ধে ইসলামের জন্য যান লাগিয়ে জিহাদ করলেন ভাই বোনেরা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 অন্তরের বিদ্বেষ ধুয়ে মুছে পরিষ্কার করে নিন একবার রসুল্লাহ সাল্লা কাছে এক লোককে ধরে আনা হল লোকটা মত খেয়েছিল তারা তাকে দৌর্রা মারল সেই লোক আবারও মত খেল আবারও তাকে ধরে এনে দৌর মারা হলো। এরকম বারবার হতেই থাকল এক সাহাবিরাদহু বিরক্ত হয়ে বলেই ফেললেন আকাল আল্লাহ তোমাকে লাঞ্চিত করুক রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বললেন এভাবে না।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 যারা অন্তরে অন্যের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে হতে পারে তার নিজের অসংখ্য গোপন গুনাহ আছে যেগুলো আল্লাহ আমাদের সামনে এখনো প্রকাশ করেননি তার গুন কেউ জানে না বলেই সে অন্যের গুনাহের ব্যাপারে এতটা করা হচ্ছে নিজের ব্যাপারে অহংকার দূর করুন নিজেকে অন্যদের তুলনায় বড় মনে করা বন্ধ করুন তাহলে আপনার জন্য নিজেকে সংশোধন করা সহজ হয়ে যাবে বকার আবদুল্লাহ বলেন তোমরা যদি কোন ব্যক্তিকে দেখো যে সে অন্যের দোষ খোঁজায় ব্যস্ত আছে অথচ নিজের আমলের ব্যাপারে একেবারেই আল্লাহ তার বিরুদ্ধে এটা হচ্ছে তার বিরুদ্ধে পরিকল্পনার একটা নিদর্শন মাত্র যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কারো কোনো উপকারে আসবে না একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে সুস্থ অন্তর দিয়ে আল্লাহর কাছে আসবে সুরা আশুআরা আয়াত অষ্টআশি এবং উনব্বই যারা আমাদের আগের সিরিজের পর্বগুলো শুনেছেন এমন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে কি জিতবার সংযমের কথা বলা হচ্ছে না বরং আমরা সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপারে আলোচনা করছি সংযত রাখার মানে হল আপনার কথা আপনার জবানকে সংযত রাখা কিন্তু আমরা এখানে যা বলতে চাইছি তা হল অন্তরের পরিশুদ্ধি বা অন্তরের বিশুদ্ধতা নিয়ে ইবাদতের সময় অন্তরে যে বিশুদ্ধতা দরকার তার ব্যাপারে কথা বলা হচ্ছে না কেননা ইতিমধ্যে আমরা এই নিয়ে বেশ কিছুটা আলোচনা করেছি আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে চেয়েছি তা হলো মিনদের নিজেদের মধ্যকার বিশুদ্ধ অন্তর অর্থাৎ মুসলিম ভাইবন্দের পরস্পরের প্রতি আন্তরিকতা ও অন্তরের আপনারা সবাই হিমাহুল্লার কথা শুনে থাকবেন আপনারা কি জানেন ইবেন তাইমিয়ার কি ধরনের শত্রু ছিল তার শত্রুরা ছিল গভীর এবং মারাত্মকবিদ আতে লিপ্ত লোকেরা আকিদা এবং তাওহিদ সংক্রান্ত বিভিন্ন ইসলামিক ইস্যুতে তার নীতি ও আদর্শের কারণে শাসকেরা কি মুসলিম আলেমরা পর্যন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল করেছিল ইমেন তাইমের বিরুদ্ধে এত লোক কেন লেগেছিল তিনি তো কোনোদিন বিয়ে করেননি শ্বশুরবাড়ির ঝামেলায় তাকে কখনো জড়াতে হয়নি পিঠে জড়ানোর একটা চাদর ছাড়া আর তার কোন সম্পদ ছিল না তাই সব ধরনের বৈষয়িক ঝামেলা থেকেও তিনি ছিলেন মুক্ত তিনি কোনো চাকরি করতেন না তাই তাকে বসের সাথে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি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 তিনি আমাদের হত্যা করতে পারতেন তখন তিনি তা না করে আমাদের যান বাঁচিয়ে দিলেন আমাদের পক্ষ নিয়ে কথা বললেন আমাদের প্রশংসা করলেন একটা বই আছে আমাদের সবার পড়া উচিত শায়েখ আহমেদ জিবরিল বলেন এই বইটা তিনি পাঁচ বার পড়েছেন বইটা অনুবাদ করা আছে কিনা বলতে পারছি না বইটা হল মাদারিস আলিক এবং বইটা লিখেছেন শায়েখ ইবনুল কাইম রাহিমাহুল্লা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 আলি ইবেন আবু তালিবেন নাতি আলী ইবেন আল হুসাইনের একজন কাজের মহিলা ছিল একদিন সে উনার জন্য এক বালতি ওজুর পানি আনতে গেল ওজুর পানি ঢালতে গিয়ে বালতিটাই তার মাথার উপর পড়ে গেল ফলে তিনি বেশ আঘাত পেলেন সাথে সাথে কাজের মহিলাটি বলে উঠল সুরা আলী ইমরানের একশো নম্বর আয়তের একটি কথা যারা তাদের রাগকে দমন করে সঙ্গে সঙ্গে আলি ইবেন হুসাইন বলে উঠলেন আমি আমার রাগকে দমন করলাম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 সে ছিল অত্যন্ত গরিব আবু বকর রাজিয়াল আনহু তাকে প্রতি মাসে সাহায্য করতেন আল্লাহর ইচ্ছায় আবু বক্করের সাহায্য দিয়েই লোকটির সংসার চলত যখন লোকেরা আয়সা রাজ্লাহ আনহাকে অপমত দিল তখন এই লোক মা আয়সার নামে বাজে কথা ছড়াল যার কারণে আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাকে সাহায্য দেওয়া বন্ধ করে দিলেন কিছুদিন পর পরিস্থিতি ঠাণ্ডা হয়ে এলো আল্লাহ আয়সা রাদ আনহার পবিত্রতার ঘোষণা দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন আর এরপর বিশেষভাবে আবুক রাদে আল্লাহ আনহুকে নিয়ে কোরআনে এই আয়াতটি নাজিল হয় উলু ফিমিং কুমি ঐ তু উলি উর্বলমীন ওমুহ জি নিসব্লাহু কুম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 ওসল্লাহ রেই সমুক পেজ ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রেঞ্জ অবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল ডট কম স্ল্যাশ